আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনার এটা দিয়ে সার্লাই জি ব্যাপারে ভাই বলছেন মাকরো এগুলা মাক্রো বলা হয় না বলা হয় কোন জায়গায় মোবাই আসছে কোন জায়গায় এখানে বিষয়টা হলো যেই প্রাণ এগুলো মাছ হিসাবে সমাজে স্বীকৃত সেগুলো হালাল আপনার সিংড়ি এটা মাছ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত এটাকে আমরা সিংড়ি মাছ বলে থাকি এটা সমাজে মাছ হিসাবে স্বীকৃতি পাইছে এজন্য এটা হালাল এটার ব্যাপারে অন্য কিছু বলার অবকাশ নাই আর কাঁকড়া তারপর আরো যেগুলো আছে এগুলা সামুদ্রিক গুলো হালাল সামুদ্রিক ছাড়া এমনি যেগুলা মাঠে ঘাটে পুকুরে পাওয়া যায় এগুলো হারাল এগুলা খাওয়া যাবে না সামুদ্রিক সামুদ্রিকগুলা হালালের দলিল হইল আল্লাহবাক বলছেন ওহেল্লা যেগুলো সাগরের বঙ্গোপসাগরের বঙ্গোপসাগর সাগর না বঙ্গোপসাগর কি সাগর নাকি হ্যাঁ এটা হলো উপসাগর এটা হলো সাগর না যেটা সাগরের আরব সাগর মহাসাগরের সাগরের এগুলা থাকে না সাগর বলতে আরব সাগর বৌমধ্য সাগর লোহিত সাগর এরকম সাগর যেগুলো আছে এই সাগরে যেগুলা পাওয়া যাবে বাহারের মধ্যে যেগুলো পাওয়া যাবে ওহিল্লা সহিদুল বাহার আল্লাহবাক বাহার বলছেন ওই বাহারের গুলাই শুধু হালাত আপনি আবার বঙ্গোপসাগর থেকে তুলে যদি কোনটা বাহার সেটা হবে না নদী থেকে পদ্মা মেঘনা যমুনা থেকে কাঁকড়া তলি যদি বলেন এগুলা সব হালাল না শুধুমাত্র এটা হালাল হবে না যেহেতু কাঁকড়া কখনো মাছ হিসাবে স্বীকৃতি পায় নাই মাছ কেউ বলি আমরা তাই তো এটা মাছ হিসাবে স্বীকৃতি পাই না এটা সাগরের যে গানের তারপরে এটা আবার এইভাবে শিকার করে এটা ধরতে পারলে দেখবেন যারা বলছেন হালাল তারা বলছেন এটা সমুদ্রের প্রাণী সমুদ্রের সব হালাল এজন্য সাগরের যদি ওই আরো যে সকল প্রাণী আছে ওগুলো তারা হালাল বলছেন সব প্রাণী হ্যাঁ হ্যাঁ এগুলো হালাল যদি আপনি খাইতে পারেন সেটাই তো বাই বললো যে সমুদ্রে সাপ থাকলে কুমির থাকলে আর কত প্রাণী আছে যারা বলছেন যে সাগরের প্রাণী হালাল মানে দিয়ে তারা বলছেন যে যা আছে সাপ কুমির আরো যা যা আছে সাগরে সাগরের সব হালাল কারণ সাগরের মধ্যে এমন কিছু প্রক্রিয়া আছে রাসায়নিক প্রক্রিয়া যেগুলার কারণে ওই ক্ষতিকারক জিনিসগুলো চলে যায় আপনার সাগরের যে লবণাক্তা যা যা আছে আপনি যদি খাইতে পারেন খান অসুবিধা নেই আবার অনেকে বলছেন যে না সেটা সমুদ্রের হইলেও সেটা হালাল হবে না আল্লাহ আমাদের সবাইকে তপ